السلام علیکم ورحمت الله وبرکاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مدل له ومن يذلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمد نبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وتسليماً كثيراً أما بعد ফকাত্মর তিলদানাম মালা هي الإسلام ولا يقوم সন্ন্যতাম বিল بالآخر. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ সুস্পষ্ট রাস্তার উপর ছেড়ে গেছেন এবং আমাদের যারা সালাফ যাদেরকে সুস্পষ্ট পথের উপর ছেড়ে গেছেন তাদের অনুসরণের নির্দেশ দান করেছেন तर अनुसरणे रही है हिदायत आज दश जमदानी चौदहश बयाल्लिस हिजरि मोताब तेईस दो हजार एकुश सरना कितने धारावाहिक दर्शे पर्व नम्बर सत विषयस्तु लेखक मूल कित प्रथम पर्व बुल आलमीन प्रशंसारोआ कमना मूल कित शुरू कर ইমাম আল হাসানবাহরি রহমতুল্লাহ আলী আলহামদুলিল্লাহান যাবতীয় প্রশংসা সুক্রিয়া হদান আলী ইসলাম যিনি আমাদেরকে ইসলামের দিকে হিদায়ত দান করেছেন ইসলামের দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রবুল আলম যদি হিদায়ত না দিতেন আর আল্লাহর হৃদায়ত দেওয়া মানে তৌফিক দেওয়া হেদায়াত শব্দটি আরবিতে দুই অর্থে ব্যবহৃত হয়েছে পর এবং সন্ন্যার ভাষায় কিছু আয়াতে হেদায়াতের অর্থ হচ্ছে দালাল আতোয়াল এর সাথ মানে রাস্তা দেখানো কিছু আয়াতে ব্যবহার হয়েছে তৌফিক তৌফিকের অর্থ শক্তি সামর্থ্য দান করা जो आल्लाबुल आलम हिदायत सम्पृक्त हो तक तौफिकर अर्थ तौफिक दवा मानी सामर्थ्य दाना और गंतव्य स्थान हेदायत मान हम गस्थान पहुँचिए देखे आल्ला पक्ष हिदायतर अर्थ जख आल्लर साबृक्त हिदायत शब्द ट प्रयोग दायत दान कर आल्ला हिदायतर तौफिक दिए थे आल्ला हिदायतर पथे गए और मानसर जख सम्पृक्त से रसुरम अथवा दिन दायी দিনের আইমা ওলামা তারা যে হেদায়তের পথ দেখেছেন মানুষকে যুগে যুগে দিক নির্দেশনা দিয়েছেন এর মানে আদালতে এইরকমই কোরআনে কেরিমের ক্ষেত্রেও কোরআনে কেরিমের সাথে সম্পৃক্ত করে হেদায়ত শব্দটি কোরআনে কেরিমের প্রয়োগ হয়েছে নিশ্চয় এই দেখায় দেখে আক সেই রাস্তা যেটি সবচেয়ে সুপ্রতিষ্ঠিত কোরআন রাস্তা দেখায় কোরআন রাস্তা দেখিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দেয় না শুধু রাস্তা দেখে কোনটা অর্থ হবে কোরআনের ক্ষেত্রে রাস্তা দেখানো দেওয়া। করে না না। হলে অনেকে বুঝবেন কোরআনে করিম কেউ যদি অর্থ তর্জমা তফসির সহ পড়ে বুঝে বা পুরা বোঝানো হয় আমার তিরিশ পারা কোরআনে তফসির আছে ধরেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে করি তফসির শুনলো শুনলে কি একবারে সেই ব্যক্তি নিশ্চিত সে জান্নাতের রাস্তায় লেগে যাবে হ্যাঁ আর জান্নাতি হয়ে যাবে নেক হয়ে যাবে না সোনার পরেও খারাপ থেকে যেতে পারে খারাপ থেকে তাহলে গোটা করানি কেরিমের তাফির শুনলো পড়লো জানলো বুঝলো তারপরেও সে জান্নাতে যেতে পারলো গন্তব্যস্থানে যেতে পারলো না জাননা গন্তব্যস্থান হচ্ছে জান্নাত জান্নাতে যেতে পারল না জান্নের রাস্তায় লাগতে পারল না কিন্তু কোরআন রাস্তা দেখিয়েছে এই রাস্তা ধরো এইদিক ধরিও না ওই দিক ধরিও না আকচাইতে সোজা রাস্তা সবচেয়ে সুপ্রতিষ্ঠিত রাস্তা সেই রাস্তা দেখিয়েছে কোরআন রাস্তা দেখায় কিন্তু কোরআন কাউকে বাধ্য করবে যে তোকে হেদায়ত করবো তো ছাড়বো এই ক্ষমতা কি কোরআন কারিমের মধ্যে রয়েছে না করোন আল্লাহর কালাম মানুষের সামনে রাখা আছে গাইড বুক দিক নির্দেশনা দেওয়া আছে যে নেবে সাদরে গ্রহণ করবে আর পদে পদে মেনে চলবে প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা কি আছে যেটা আছে এটা করবো যেটা আছো এটা করবো হ্যাঁ তো হ্যাঁ না তো না তাকে গন্তব্যস্থান দেখাবে কিন্তু যে নেবে না খেয়াল খুশি চলবে তাকে জবরদস্তি করানি কেরিম হেদায়াত করতে পারবে না ঠিক তেমনি রসুর থেকে শুরু করি সবচেয়ে সবার হেদায়ত চেয়েছেন না চাননি ওই যুগের যত লোকের কাছে রসুলামের দাওয়াত পৌঁছে সবার কিন্তু বড়ই আন্তরিকতার সাথে এখলাসের সাথে হেদায়ত চেয়েছেন না চেয়েছেন যে तोर अबू जहाल हेदायत होनी सब चाहे बड़ शत्र्ला कथा देखें आब्बास चाचा हेदायत हईलन हामजा चाचा हे दायत हईल তা কেউ তাঁদেরকেও যে ভাষা দিয়ে কথা বলেছেন আবু আহাব চাচাকে ওই ভাষা দিয়ে হেদায়তার চেষ্টা করেছেন আবু তালেব চাচাকে ওই ভাষা দিয়ে হেদায়তের চেষ্টা করেছেন বড় আবু তালেবকে তো শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছেন কারণ দরদি মানুষ ছিলেন তিনি কট্টর দুঃশন ছিলেন না তিনি আবু আহাবের মতো আবুল আহাব কট্টর দুঃমন চাচা হেদায়ত হয়নি আর কট্টর দুঃশ্মন ওর মতো দুশ্মনী সাল আর কেউ ছিল না এত বড় দুঃমন আবু আহাব সে আবু আবু তালিব তারপরে হে দেয় তো নিশ্চিত হয়নি কত চেষ্টা করেছে পড়িয়ে নেন আপনি বুঝছেন বুঝে পড়তে হবে না মুসলিম হয়েছে পড়াইতে পারেননি তাহলে রসুলাম রাস্তা দেখিয়েছেন কিন্তু গন্তব্য স্থানে পৌঁছাইতে পারেননি রাস্তার ওপর দিয়ে চালাতে পারেননি যে আপনাকে পৌঁছেই ছাড়বো জানলাতে পেরেছেন আল্লা কাজ রাস্তা তো দেখিয়ে দিয়েছেন আপনি অন্য রয়েছে আপনি তো সরল পথের রাস্তা দেখান এক হাতে বলছেন আল্লাহ চাননি যে আপনার চাচা আবু তালে হেদায়ত হোক আপনি পারবেন না এক কথাই হেদায়তের যে দুটো অর্থ আল্লাহর সাথে সম্পৃক্ত হলে তৌফিক এবং গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া আর মানুষের সাথে সম্পৃক্ত হলে কোরআন করিমের সাথে আম্ব সম্পৃক্ত হলে হচ্ছে মানে রাস্তা দেখিয়ে দেওয়া গাইড করে দেওয়া আমি মানুষকে ভালো কথা বলতে পারবো কিন্তু যতই ভালোবাসি যতই আমি দরদি হই না কেন আল্লাহ যদি তাকে তৌফিক না দেয় তা আমি পারবো না পারব না কত লোক কাছে আছে না আর কত লোক জীবনেও দেখতে পাবে না জীবনেও দেখতে পাবে না হয়তো দেখা হবেও না কিন্তু যারা সামনে আছে তাদের চেতে অনেক বেশি পেয়ে গেছে আল্লাহিক ওই তৌফিক আল্লাহ দিয়েছেন কথা বোঝা গেছে মানুষের কাজ হচ্ছে রাস্তা দেখানো আল্লাহ আল্লাহর কাজ হচ্ছে তৌফিক দেওয়া এটা কোন ভালো মানুষদের ছেলেরাও খারাপ হয়ে যাচ্ছে আল্লাহর হেফাজত করুন সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে ইসলামের রাস্তা দেখিয়েছেন মানে ইসলামের রাস্তা দেখিয়ে তৌফিক দিয়েছেন আল্লাহ যদি শক্তি না দিতেন তো আমরা ইসলামের উপর টিকে থাকতাম না ইসলাম দ্বারা আমাদের ওপর অনুগ্রহ করেছেন মান্না এমন মানে হচ্ছে এসান করা অনুগ্রহ করা আল্লাহর এসান আমি আপনি যে দিন ইসলাম পালন করছি এটা আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ মুসলিমরা মনে করে যে আমি যে পাঁচকি করছি করছি আমি যে রাখছি আমি আমি যে যে দিচ্ছি হেজাব পর্দা করছি মহিলা একজন মুসলিম মনে করছে যে আমি তো আল্লাহর ইসলামের অনেক কাজ করছো দায়ীদের কথা বলি অনেক দায়ী মনে করছেন যে আমি ইসলামের খেদমত করছি তা আমি ইসলামের কত যে উপকার করছি আরে আল্লাহ উপর যে আমাকে আল্লাহ মনোনীত করেছেন কিছু ভালো কথা বলার জন্য এবং আমার কিছু কথা বলেন এটা আল্লাহ করছি এটা আমার এহসান আল্লাহ নিষেধ করেছেন নোনা আলী কানা কোন সুরে রয়েছে যেহেতু সভ্যতা থেকে দূরে ছিল তারা অনুগ্রহ দেখায় আন আসলামু আমরা মুসলিম হয়েছি দেখো ইসলামের আমরা কাজ করে দিছি। কল্লা তামু আলাই ইসলাম তোমাদের ইসলামের এহসান জিতলাইও না এই অনুগ্রহের কথা বলিও না কেন কখনো ভাবেন না যে আমি আমি ইসলামের কিছু করে দিলাম বরং আল্লাহ আমার অনেক কিছু করেছেন যে আমাকে তফিক দিয়েছে এইরকম যখন অন্তর হবে তখন বুঝতে পারবেন না আমি সত্যি হ্যাঁ গুমরাহিনী আল্লাহ জানি গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন এবং অহংকার থেকে আল্লাহ মুক্ত রাখেন্না আলাই নাহি আল্লাহ আমাদের অনুগ্রহ করেছেন উম্মাহ এবং আমাদেরকে বের করে নিয়ে এসেছেন আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ উম্মাতে নিয়ে এসেছেন এই অংশটুকুতে ইঙ্গিত করা হয়েছে পরানি মের সুরা আল এমরানের আয়তন একশো দশের দিকে কুন্তুম খাই তা অমরুন আবিল মারুফ ও তা না তোমরা তিনটা চাইতে থাকে তো শ্রেষ্ঠ না হলো নিকৃষ্ট জি শ্রেষ্ঠ না হয় নিকৃষ্ট তিনটি গুণ একটা হচ্ছে তা অমরুণ নিজে ভালো কাজ করে ইমানের সাথে ইমান আর হবে এল ভিত্তিক সুরে আসর সাথে লাগিয়ে নেবেন আর তারপরে কামল এটা নিজেকে সাজাইলেন তারপরে আল্লাহর প্রতি ঠিক রাখেন এই তিনটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে শ্রেষ্ঠ আজকে মুসলিম জাতি শ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও পৃথিবীর নেতৃত্ব থেকে অপসৃত হয়েছে মানে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে আজকে বা রাজত্ব চলছে নেতৃত্ব চলছে কেন অথচ আল্লাবানী ইসরাইলকে সরিয়ে দিয়েছিলেন তাদের পাপাচারের কারণে মুসলিমরা তাদের এই তিনটি বৈশিষ্ট্য থেকে দূরে সরে গেছে এই গুনগুলি হারিয়ে গেছে মুসলিমদের মধ্য থেকে। অল্প সামান্য কিছু ছাড়া যার ফলে নেতৃত্বের অনেক আল্লাহ আপাতত কিছুই না ওদের ঘর থেকে বেরিয়ে আসছে দেখেন প্রতিদিন খ্রিস্টান ইসলাম কবুল করছে এটা যে ইসলাম হক এর বাস্তব প্রমাণ তো শ্রেষ্ঠে আল্লাহ আমাদেরকে সামিল করেছেন আখরা জানা শব্দটি ব্যবহার করেছেন যে উখরে জাতি লিন্যাস শব্দটি ওখানে কোরআন এখানে মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে মানে নিয়ে আসা হয়েছে এখানে এ কথা বলা হয়নি যে তুমি মুসলিম আর ইসলামের কল্যাণের জন্য কার জন্য লিন্নাস সমস্ত মানবতার কল্যাণের জন্য এই জন্য মুসলিমরা দৈনিক ইসলাম যদি বুঝে সুজে পালন করে সারা বিশ্বের সমস্ত মানুষের কল্যাণকারী तौफिक कमना करहिब जायरदा जार ओर सन्तुट हो, हो जा আল্লাহ এমন কথা কাজের তৌফিক দান করো যা তুমি পছন্দ করো এবং যার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ যেন হেফাজতে রাখেন মিম্মা রাহ ওই সমস্ত খারাপ কথাকাজ থেকে যেগুলি আল্লাহ অপছন্দ করেন ঘৃণা করেন ওয়াস খাত আর যেগুলির ওপর অসন্তুষ্ট হয়ে যান এমন কথা কাজ জান আমাদের দ্বারা না হয় যাতে আল্লাহ কি হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান অথবা আল্লাহ সব কথা কাজকে ঘৃণা করে পছন্দ করেন না সেগুলি সেগুলি আমরা যেন বলছেন এলামু জেনে রাখো হে মুসলিম গণ আন্নাল ইসলামা হুয়া সন্না ইসলামী হচ্ছে সুন্নাত কিতাবের নাম যেহেতু সার হুসাহ আকিদার কিতাব বলছেন যে যেটা ইসলাম সেটাই হচ্ছে সুন্নত যেটা ইসলাম সেটা হচ্ছে সন্ন্যত ইসলাম আর সন্নাথের কোন পার্থক্য নেই ভালো করে শুনে রাখেন সঠিক ইসলামটা বুঝেন ও সুন্নাত হেয়াল ইসলাম আর সুন হচ্ছে ইসলাম ইসলামটাই সুন্নাত আর সুন্নাত ইসলাম সুন্নত মানে কি আদর্শ তরিকা কার আদর্শ রাসুল সাহামের আদর্শ যে আদর্শ আমাদের কাছে ছেড়ে গেছেন ওইটার নামই না ইসলাম সাহাবাহিকমদার কে ছেড়ে গেছেন যেটা ছেড়ে গেছেন নবী আদর্শ সেটা মনে হচ্ছে আর যেই দলটিকে ছেড়ে গেছেন এই উত্তম আদর্শ সন্ন্যার উপর সেই দলটির নাম হচ্ছে আল জামা আল ক্রিসন রাখেন আল জামা মানে জামাত এটি হচ্ছে আইডিয়াল আদর্শ দল আদর্শ জামাত যারা ইসলামের ওপর আছে আর থাকবে কেমন পর্যন্ত যুগে যুগে তাদের নাম হচ্ছে আহলু সন্নাতে ওয়াল জামা যারা নবী শাসন যে আদর্শ ছেড়ে গেছেন ওই আদর্শ ওয়ালা এবং রসুরুল্লাহ যেই জামাতটিকে ছেড়ে গেছেন সেই জামাতের অনুসারী কিছু মাপা যাচ্ছে মেশিন আছে তাই না ঠিক ওই রকমই আপনার ইসলামটা খাঁটি ইসলাম না নকল ইসলাম যুক্ত ইসলাম মাপার জন্য আপনার কাছে দুটো মাপ কাঠি আছে একটা হচ্ছে আপনি সন্ন্যতের ওপর আছেন কিনা মানে ওই তরিকার উপর আছে গেছেন। একটি হচ্ছে যদি আপনি ওই আদর্শের উপর থাকেন তাহলে আলু সন্না আর ওই জামাতের যদি অনুসারী হন তাহলে জামাহ আলু रीका एकाधिक तरीका पेड़मीदी व्यवसा नामकरण कर যে ধর্মটি হচ্ছে ভেজাল ধর্ম তাদের যে মনগড়া বাপদাদার ধর্ম এই ধর্মের কেউ যদি অসারতা প্রমাণ করে তো তাদেরকে তারা অভাবী বলে থাকে তাদেরকে তারা অভাবী বলে গাল দিয়ে থাকে সতর্ক সাবধান এই নকল সন্নি থেকে সাবধান আর খাঁটি সন্নি হইতে হইলে আপনাকে ফিরে যেতে হয় চোদ্দশো বছর আগে রসুর সন্নাথের পর ছেড়ে গেছেন সন্ন্যত আর সন্ন্যত হচ্ছে ইসলাম ঠিক ওই রকম আর হাদিসে আহ পার্থ এখানে বলতে পারেন ইসলাম হচ্ছে আহলেদিস হওয়া আর আহল আহলেদিস হওয়া হচ্ছে ইসলাম সুতরাং যেই ব্যক্তি মুসলিম সে যদি খাঁটি মুসলিম হয় অবশ্য আহলুল হাদিস হাদিস আর আহুল হাদিস হচ্ছে মুসলিম ভালো কৃষ্ণ আহলেস ভিন্ন কিছু নাই আহলেহাদিস কোন ফিরকার নাম নয় বরং যেই ইসলাম রসুর ছেড়ে গেছেন হ্যাঁ সেই ইসলাম হচ্ছে কোরআন সন্না ভিত্তিক ওহি ভিত্তিক দৈল ভিত্তিক কারো ব্যক্তির কোনো ব্যক্তির অন্ধ অনুসার ভিত্তিতে নয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আবু হানিফাকে কেন্দ্র করে হানাফি সাফিকে কেন্দ্র করে সাফি মালিককে কেন্দ্র করে মালিকিমা আহমদ হাম্মালকে কেন্দ্র করে হাম্মেলি আর কেউ নকশবন্দিকে কেন্দ্র করে নকশবন্দি কেউ চিস্তি কেউ কাদেরি না না ওইসব না ওহিকে কেন্দ্র করি আর ওহি হচ্ছে কোরআন এবং আহলিস মানে কোরআন হাদিস আর কোরআন এব হাদিস ওয়ালারাই হচ্ছে মুসলিম কোরআন হাদিস হাদিসারাই হচ্ছে সত্যিকার মুসলিম সত্যিকার কথা এই লাগাইতে হবে যে ভেজাল যুক্ত মুসলিম আছে ভেজালযুক্ত মুসলিম যারা আছে তারা দুই ভাগে বিভক্ত কিছু আছে এত বেশি ভেজাল হয়ে গেছে আকিদাই যে ইমান ভঙ্গ করার কারণে থেকে বেরিয়ে আছে সব ভঙ্গ করেছে আর কিছু আছে ইসলামের গণ্ডিতে আছে কিন্তু সহি আকিদা মানহাজের অনসারী মুসলিম নয় এই জন্য আজকালকার ভাষাতে আরেকটা সহি আকিদার মুসলিম কি বলছেন ওটাকে সহি আকিদার মুসলিম আর সহি আকিদা মানহাজের মুসলিম আশা করি বুঝতে পেরেছেন যে সত্যিকার যদি মুসলিম হয় তো যতটা ভেজাল আছে কোরআন অনুসরণ থেকে বিধান থেকে দূরে সরে আছে ওলাইকুম আহাদমা ইল্লা বি আর একটি অপরটি ছাড়া প্রতিষ্ঠিত থাকতে পারে না মানে যেটা সুন্নাত ইসলাম আর যেটা ইসলাম সেটাই হচ্ছে সুন্নত সুতরাং সত্যিকারের যদি মুসলিম হয় তো অবশ্যই সে সুন্নতের অনসারী রসুলামের তরী কে আর অনসারী হবে নির্ভেচাল এটা বাইরের যত काफे शक्त रही बरदास्त करते चौदहश बचे रसुरम शेष रसूल छे गे इसलम दावत बरदास्तना सलााफी दावत बिुदे घर शुदुर बिरे सब समय चाहिए चौदश बचर आगे सहबी चरित्राहरम आदर्श मुस्लिम पैदा ছর আগে ওই মুসলিম যেন তৈরি না হয় এই জন্য তাদের যে টেরোরিস্ট ভাষাটি রয়েছে সালাফিদের সাথে লাগিয়ে দিয়েছে সালাফিজ মানে টেরোরিস্ট তারা বলছে এই হচ্ছে রস। जमा और सुन्नतर एक गुरुत्वपूर्ण विषयिक विषय हम अंतर्भुक्त हमजुम जमा जमात के आंकड़े धरा আপনি যখন সন্ন্যাতের ওপর আছেন তো জামাতকে আঁকড়ে ধরবেন এটা হচ্ছে আকিদা মন হাজের জামাত এটা কিসে জামাত আকিদা এবং মনহাজের জামাত সে সারা বিশ্বের যেখানে থাকুন না কেন আমাদের আকিদা মানহাজ সৌদি আরবে যেটা সেটাই ইউরোপে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে চাইনাতে জাপানে বাংলাদেশে ভারতে সব জায়গায় এক বুঝা গেছে এটা হচ্ছে কিসে জামাত এটা সংগঠনকে ধরে রাখা এই অপব্যাখ্যা এই সংগঠনওয়ালারা খুব করেছে আর চোখে ধুলা দিয়ে রেখেছে মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে আস্তে আস্তে মানুষের চোখ খুলছে তো আসলে এই রকম অপব্যাখ্যা করাটা তারা জেনারেশনে করে থাকে তো চরম অন্যায় কাজ করেছি আর যদি ভুল বুঝে করে থাকে তো আর তারা যদি সংশোধন করে নাই তো আল্লাহ যা তাদেরকে সংশোধনের তহফিক দান করে অনিচ্ছাকে যদি করে থাকে কারণ অনেক সময় বুঝে উঠতে পারে না এই জামাত বলতে কি জামাত বোঝানো হয়েছে এই জামাত সারা বিশ্বে যে যেখানে থাকে না কিন্তু আমাদের জামাতের লোক কোরআন সন্নাকে নির্ভেজাল কোরআন সন্নাকে মেনে চলে সাহাবাইকার হ্যাঁ তরিকাই মানহাজের সালাফে তরিকাই তাহলে বলে আমার জামাতের লোক পাকিস্তানে থাকলো আমার জামাতের লোক বাংলাদেশে থাকলো আমার জামাতের লোক কুইতে থাকলো আমার জামাতের লোক ইউরোপ আমেরিকা থাকলো কি বলে আমাদের কি বললাম আকিয়ে মানহাজের জামাত জামাত হচ্ছে রাষ্ট্রীয় জামাত আরেকটি জামাত হচ্ছে রাষ্ট্রীয় জামাত প্রত্যেক দেশ যেহেতু সারা বিশ্বে একটি মুসলিম দেশ নেই এক একসময় ছিল একটি ছিল তারপরে একাধিক হয়েছে মোগলদের হয়েছে ওইদিকে উসমানীদের হয়েছে এরকম হয়েছে বাড়তে বাড়তে তারপরে তখন ব্রিটিশরা যখন সারা দখল করলো আর তারপরে ভাগ করে করে ছোট ছোট দেশ দিয়ে চলে হ্যাঁ কমজোর করার জন্য মুসলিমদের কমজোর করে ফেলল তো প্রত্যেকটা দেশ আছে এটাকে শাসক আছে যেভাবে আসুক না কেন তারা মুসলিম আমাদের সেই দেশে আপনি বাস করেন সুতরাং আপনি সেই দেশের জামাতের লোক অর্থাৎ আপনি সেই দেশে বিদ্রোহ ঘোষণা করবেন না সেই দেশে আপনি দেশদ্রোহিত করবেন না সেই দেশে আপনি পরাজাকতার সৃষ্টি করবেন না সেই দেশে আপনি সেখানে অস্ত্র ধারণ করে বেরোবেন না জঙ্গি তৎপরতা চালাবেন না এসব কাজ করবেন না বরং মুসলিম শাসকের সাথে আপনি আনগত্যের সাথে ভালো কাজে সহযোগিতা করবেন ভালো কাজে কি করবেন সহযোগিতা করবেন আর যদি মন্দ কাজ কোথায় করতে বললে তখন আপনি সরে যাবেন সেখানে কি করবেন সরে যাবেন কিন্তু মারামারি কাটাকাটি এসব শুরু করবেন না বলছেন সন্ন্যত অন্তর্ভুক্ত হচ্ছে লজুমে ধরা জামা সুতরাং কেউ যদি আর তো ওর মানে হচ্ছে বিমুখ হয়ে যাওয়া জামাতকে এড়িয়ে চলা এই জামাতে সামিল হল না না না আমি এই জামাতের না আমি হচ্ছে নকশবদি আমি চিস্তি আমি কাদেরি আমি মোজদ্দিদি বেরিয়ে গেল আমি অবকি ঠিক ওই রকমের ক্ষেত্রেও এটা বলা যেতে পারে নাই হ্যাঁ আমি এই দেশে দেশে আইন মানি না দেশের দেশদ্রোহী দেশের কোনো আইন যদি দেখা যায় যে ইসলাম বিরোধী সেটা সেই পয়েন্টটা মানি না কিন্তু বাকিগুলো মানি বাকি যেগুলো বৈধ না সেগুলো মানি বলছেন কেউ যদি জামাত থেকে মুখ ফিরিয়ে ইসলামের যে মালার মত রিবকাতুনের আসল আরবিতে কি অর্থ হয় আল অরুয়া হাতুল এটাকে ব্যবহার করে আর পায়ে অথবা হাতে একটা বালা কড়া বালা বালা লাগিয়ে দেওয়া হয়েছে না তখন কি বলতে হবে মালা ওই জন্য মালা বললাম হ্যাঁ এই জন্য মালা বললাম শাব্দিক অর্থ মালা নেই শাব্দিক অর্থ হচ্ছে আলো ওরুয়া এখানে ইসলামের মালা বা ইসলামের বালা ইসলামের বালা কি নিস। ইসলামের মালা আছে ইসলামের মালা আছে আওয়ামেরুল ইসলাম ইসলামের যে দিক নির্দেশনা আছে নওয়াহিল ইসলাম ইসলামের যেসব কথা কাজ নিষেধ আছে এগুলো মেনে চলা যা আদেশ করা হয়েছে পালন করবেন যা নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকবেন সীমা রেখার লক্ষ্য রাখবেন সীমানা লঙ্ঘন করবেন না তো যেই ব্যক্তি শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো অথবা আহলে সোনা দল থেকে বেরিয়ে আহলে বেদাতের মধ্যে হয়ে গেল সেই ব্যক্তি তার গলা থেকে ইসলামের যে মালা রয়েছে সেটাকে খুলে ফেলে দিল আর সেটা হচ্ছে ইসলামের সীমা রেখা থেকে বেরিয়ে যাওয়া ইসলামের আদেশ নিষেধ থেকে বেরিয়ে যাওয়া দল সেই ব্যক্তি নিজে পথভ্রষ্ট আসাস আল্লাহ আলিহুল জামা কিসের বুনিয়াদের জামাত কায়েম হবে জামাত যে কায়ে হবে প্রতিষ্ঠিত হবে যে কোনো জায়গায় যে কোনো দেশে কিসের ভিত্তিতে বলছেন সেই বুনিয়াদামের জামাত তারা কার জামাত্মদ সাল্লাহ্লামের সাহাবাই কিরম জামাত আগে জন্য বলে দিচ্ছে যে জামাত মানে সাহাবাই কেরামদের জামাত সাহাবাই কেরামদের দল হচ্ছে জামাত তাহলে সাহাবাই কার দলের সাথে যদি আমাদের দলের মিল থাকে তো হচ্ছে এই জামাতটি হচ্ছে খাড়ি জামাত ও রাহে মহম্ম আজমাইন এটা লিখেছেন হয়তো এটা আপনার যে পাণ্ডুলিপি সেখানে গিয়ে ভুল হয়েছে আর না হলে এইভাবে হয়তো জায়েজ আছে সাহাবাইকার রহমত অপরা কিন্তু উত্তম হচ্ছে সাহাবাইকার নাম এখানে যেহেতু এসছে মোহাম্মদ যখন এসেছে তখন সাল্লাহ সাল্লাম লিখা আছে তাই না ছোট্ট করে আর সাহাবিদের ক্ষেত্রে রাহেমাহু আজমাইন না রাহু আনু আজমাইন কি বলতে হবে যে উমার রাহেমাহ যাই আছে আবহা রহেমা তো যাইজ আছে না নেই যাই যাচ্ছে কিন্তু যেটা প্রচলন জনগণের সামনে বলল কি বলছে রে এই সব কথা জনগণের মগজে ধরবে না সব কথা সব জায়গায় বলতে না কিন্তু আমরা যেহেতু খাস দর্শ দিচ্ছি আমার দর্শ থেকে খাস লোকের উপকৃত হবে আর এই কথা কথাগুলি যদি জাহেলের কাছে পৌঁছে যে বেশি কিছু ইসলামের একেবারে জানে না তাহলে সে বুঝার চেষ্টা করবে আর না বুঝলে সে নিজের ক্ষতি করবে কিন্তু কথা হচ্ছে যে রহমতের দোয়া আল্লাহ রহমত চাইলেন হ্যাঁ অথবা আল্লাহ তুমি রাজি হয়ে যাও অসুবিধা নেই কিন্তু যে প্রচলন স্ত্রীলা পরিভাষাটা নির্ধারিত নাম আসলে এমাম আবু হানিফা রেহমাহুল্লাহ এটা হচ্ছে উত্তম কিন্তু কেউ যদি এমাম আবু হানিফা রাজি আল্লাহ বলে তো জায়জ আছে কিনা বলবো যাইজ আছে হো মালিক রাহুমা তারপর দুয়া যায় যাচ্ছে কিন্তু সাধারণ জনগন কি সাহাবি নাকি আবু হানিফা কি সাহাবি নাকি তাই না এই যে ভুল বুঝি যেন উত্তম হচ্ছে যেভাবে ব্যবহার হয়েছে প্রচলন ঘটে গেছে অন্যের নাম আছে তখন রাহম জায়জ নাই এটা কারা করে মুকালেদের করে আমরা করি না কারণ আমার কাছে আমাদের মতো জানা সালাফি মানহাজের লোক তাদের কাছে আবহানি সাফি মালিক আবার চারজন সমান চারজন গিয়ে একই নজরে সুতরাং কিন্তু সাফির নাম আসলে রাহম বের করতে কষ্ট লাগছে রাজি আল্লাহ তো বলবে না তখন জাইজ নয় এই অবিচার কেন হ্যাঁ এই কেন এই কারো ক্ষেত্রে বিদ্বেষের আশঙ্কা আছে অন্তর কিছু আছে কেন কাউকে ছোট করছেন কাউকে বড় করছেন আশা করি বুঝতে পেরেছেন জি তো এই জন্য যদি কেউ যদি বলে ব্যতিক্রম করে তো সবার ক্ষেত্রে বলবে কোন অসুবিধা নেই হুসেন হাসাইন আলী তাদের নাম আসলে কি বলবেন আলিহ ইসালাম বলবেন না বলবেন না এটা জন্য। অবশ্য অর্থের দিক থেকে সালাম বর্ষিত হোক বললে দোষ নাই কিন্তু জাহেজ নয় কেন বলবো কারণ এটা শিয়াদের লক্ষণ শিয়াদের পরিভাষা হচ্ছে নবীর বংশ আলে বাইত যদি হয় তাহলে আলিহ ইসাল্লাম বলতে হবে আরে আলী হাসান হুসেনের চাইতে শ্রেষ্ঠ আবু বাকর উমার উসমান তাদের নামাসলে আসলে রাউদিয়াল্লা বলতে চাও না গাল মন্দ করছো গুমরা পথ ভ্রষ্টির হাসান আলিহালাম জায়জ নাই সুতরাং এই গুমরা পথভ্রষ্ট সিয়াদের অনুকরণ জায়জ নয় বললে জায়জ নাই না হলে কেউ যদি বলে আবু বাকর আলিহাল উমার আলি হিসালাম উসমান আলি ইসাল্লাম আলী আলহিস আলহ ইসালাম বলা যায় নয় কারণ এটা শিয়াদের লক্ষণ ওহম আহলুসন্নাত আর তারাই হচ্ছেন আহলুসন্নাতামাহ তারা হচ্ছে আহলি সন্নাত অল জামাহ আগে আহিল জামাতের ব্যাখ্যা করে আদর্শ আর জামাত মানে আছে দলের সাথে যারা আছে কেউ যদি তাদের থেকে ইসলাম না গ্রহণ করে ফাঁকা দল্লা অবত তাহলে সে পথভ্রষ্ট হইলো এবং সে বিদাতই হয়ে গেল বা বিদাতের রাস্তা নিল शाहबाई करम ग्रहण ना करबाई कैराम इस्लाम के दलाल गुमराहि दलाल तो गुमराहि गुमराह पथभ्रष्ट हवाता पथभ्रष्ट फिनार सब जहां नामे হ এবং গুমরাহী সব জাহাঙ্গা দলালা মানে হচ্ছে গুমরাহি পথভ্রষ্টতা আর আহ আহ দলাল মানে যারা পথ ভ্রষ্ট জাহানিস রয়েছে আটশো সাতষট্টি নম্বর হাদিস আর সহি মুসলিমের কুল্লো বিদাত দলালা পর্যন্ত আছে কুল্লো দলা ফিন্নার এই বাক্যটি নাসাই এই যে বলছেন হাজ আফজ না ফিন্নার কেন হাদিস সহিহ দিয়াতুস সিকাত মাকবুলা সে কারণে দসাইন নহজ নাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানুল হাদিস হাদিয় মুHAMMAD sallallahu alaihi ন ফি দালালিন রাকিবাহ হাসবাহা হুদান আপনাদের রাজিয়াল ঠিক আছে কিন্তু রাহেমা তো যেমনটা বললাম যে যাই যাচ্ছে কিন্তু উত্তম হচ্ছে রাজিয়া আনুহ আল্লাহ সাহাবিন নাম যেহেতু কি বলছেন তিনি কোন ব্যক্তির গ্রহণযোগ্য নয় গুমরাহির ক্ষেত্রে ভুল পথে চলে যায় ইসলাম থেকে বিভ্রান্ত হয় তাহলে তার অজর গ্রহণযোগ্য নয় হাসেবাহা হদান এমন গুমরাহিতে লিপ্ত হলো যে সেটাকে হিদায়ত মনে করছে যেমন আজকাল যতগুলি গুমরা ফিরকা সব হককানি। দেবন্দিরা বলছে আহলে হক তাই না বেরেলা নিজে বলছে আমরাই হচ্ছে সত্যি শূন্যী আর বাকি সব অসীরা বলছে আমরা হক দেওয়ানুভাগীরা বলছে আমরা হক তো বলছেন যে গুমরাহিতে কেউ যদি থাকে লিপ্ত থাকে তার অজর গ্রহণযোগ্য নয় যে গুমরাহী হেদায়ত না গেছেন গুমরাহির ওপর যদি থাকে তাদের অজর গ্রহণযোগ্য নয় ওয়ালাফি হদান তারা কওয়ার হেদায়তকে কেউ যদি ছেড়ে দেয় হাসেবাহ দলাল হেদায়তকে গুমরাহি মনে করল সৌদি আরবে যে ইসলাম চর্চা করা হয় তৌহিদ সন্ন্যতের ইসলাম শির্কিরাত মুক্ত ইসলাম সেই ইসলামকে কেউ যদি ছিল না আরব দেশের ইসলামটা ছেড়ে গেছেন না ভারত বাংলাদেশের ইসলামটা ছেড়ে গেছে ফাঁকাত বইয়ে না কারণ সমস্ত বিষয়গুলি সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে না থাকতো বুঝার কোন সুযোগ না থাকত কোরআন হাতির সামনে না থাকতো সাহাবাই কেন্দ্রের আদর্শ যদি আমাদের সামনে না থাকতো তো আলাদা কথা আলহামদুলিল্লাহ সব লেখা আছে কোরআন সুন্দর পড়েন দলিল দেখেন যাচাই বাছাই করেন তারপরে বলছো বলছেন যে সমস্ত বিষয়গুলিকে সুপ্রতিষ্ঠিত করে দিয়েছে আহকামা আহকাম মানে মজবুত করে দেওয়া মজবুত করে দিয়েছে বা সুপ্রতিষ্ঠিত করে দিয়েছে সন্ন্যত স্পষ্ট আর জামাত যখন সুস্পষ্ট মানুষের এখন করণীয় হচ্ছে অনুসরণ করা নবিসালের সুন্নতের অনুসরণ করা আর সাহাবাই কানদের জামাতের পেছনে পেছনে চলা ইত্তেবা করা ইতেবা আমাদের কাজ হচ্ছে কি এখন আমাদের কাজ বা মুসলিম জাতির সরকারের কাজ বিধান রচনা করা নাই আমাদের কাজ হচ্ছে আসমানে সিলেবাস মহজুদ আছে সংবিধান আমাদের কোরআন এবং হাদিস মহজুদ আছে আমাদের কাজ হচ্ছে ইতেফা পালন করা আমাদের কাজ শুধু পালন করা বাস্তবায়ন করা যে যতটা পারছে পালন করব আমি আমি যতটা পারছি আমি পালন করবো পালন যতটা পারছি সরকার যতটা সরকার পালন করবে সবার কাজ হচ্ছে আর কোনো কাজ নেই একটি কাজ বাড়াইতে হবে না এই জন্য মালিক আবদুল্লাহ রহমতুল্লাহে আলী যখন জাতীয় সঙ্গে গিয়েছিলেন সবাই সব দেশের নেতারা নিজের সংবিধান পেশ করল মালিক আবদুল্লাহ রহমতুল্লাহে আলিহ তাকে যখন বলা হলো আপনার সৌদি আরবের সংবিধান পেশ করেন তিনি সংবিধান সময় যথেষ্ট হয়ে গেছে সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি ওসলালদ আল্লাহ আলহামদি আজ